ইবনু উমা রদিল্লাহ তাল্লতে বর্ণিত তিনি বলেন যে তার একটি ঘোড়া ছুটে গেলে শত্রুতা আটক করে অতপর মুসলিমগণ তাদের উপর বিজয় লাভ করেন তখন সে ঘোড়াটি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম এর যুগেই তাকে ফেরত দেওয়া হয় আর তার একটি গোলাম পলায়ন করে রোমের কাফিরদের সঙ্গে মিলিত হয় অতপর মুসলিমগণ তাদের উপর বিজয় অর্জন করেন তখন খালিদ ইবনু ওয়ালিদ রদিল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর জামানার পর তাকে ফেরত দিয়ে দেন